দূরে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আমরা সুরা আশামসের তাফসির করছিলাম সুরা আশামসের অর্থ বর্ণনা করছিলাম এবং তার কিছু ব্যাখ্যা তার থেকে তার শিক্ষা সেগুলি আমরা আলোচনা করছিলাম আমরা বলেছিলাম যে আল্লাহ তালা এই সুরাতে অনেকগুলো জিনিসের শপথ করেছেন যেগুলি তাঁর সৃষ্টি তাঁর এই মহা সৃষ্টিগুলো যেগুলি বড় বড় সৃষ্টি যেগুলি গুরুত্ব তুলে ধরার জন্য তিনি চেষ্টা করেছেন তিনি দেখিয়েছেন যে এই গুরুত্ব যেন মানুষ বুঝতে পারে এবং এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো যিনি সৃষ্টি করেছেন তার এবাদত করে এবং তার প্রতি মানুষ ধাবিত হয় সেই জিনিসটা তিনি তুলে ধরার জন্য অনেকগুলো জিনিসে তিনি শপথ করেছেন প্রথমে তিনি শপথ করেছেন সূর্যের তারপর তিনি শপথ করেছেন কামারের চাঁদের তারপর তিনি শপথ করেছেন দিনের তারপর তিনি শপথ করেছেন রাতের এরপর তিনি শপথ করেছেন নফসে যে এত দূরে নয় হে বান্দা তোমার নফসের ভিতরে তোমার অনেক কিছু শিক্ষণীয় আছে তুমি দেখো আল্লাহ তাল্লা বলেছেন ওয়ানফ আর শপথ হচ্ছে তোমার নফসের শপথ ওয়ামা সউা এবং যে সেটাকে সঠিকভাবে সুষমভাবে তৈরি করেছেন সেই নফসের শপথ আল্লাহ তালা করেছেন একে অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়ানফ সিং ওয়ামা সউ অর্থাৎ তিনি ওই নফসের শপথ করছেন যেই নফসের ভিতরে তিনি স্বাভাবিক প্রকৃতি দিয়ে সেই নফসগুলি তৈরি করেছেন স্বাভাবিক প্রকৃতি দিয়ে নফস তৈরি করা অর্থ হচ্ছে যে ভালো মন্দ দুইটা গ্রহণ করার অবস্থান থাকলেও তার ভিতরে গুণ হচ্ছে নফসের গুণ হচ্ছে যে সে স্বাভাবিকভাবে যদি তাকে রাখা হয় ভালোর দিকে যাবে আল্লাহ তালা এই কোরআনে কারিম অন্য আয় বলেছেন ফয়ালিদিন তোমার চেহারাকে প্রতিষ্ঠা করো। করোম ওয়াজিদ্দিন এমন দিন ইসলামের জন্য তোমার চেহারাকে প্রতিষ্ঠা করো হানি ফ্যান অন্য সব কিছু থেকে বিমুখ হয়ে আল্লাহর জন্য তুমি যেহারাকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করো তাঁরই শুধু আবাদত করো ফিতরাতাল্লাহ হল্লাতি ফরান্না সা আলিহা এই যে একমাত্র তাঁর এবাদ জন্য তৈরি করেছেন নফসুগুলিকে তিনি ফিতরাতাল্লাহ এটা আল্লাহ তালার প্রকৃতিগত সৃষ্টি ফাতরান্না সা আলিহা ইরফ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন লয়াতি খালকিল্লা আল্লাহ তালার সৃষ্টি মধ্যে পরিবর্তন সাধন করো না বা পরিবর্তন সাধন করা যাবে না এই জিনিসগুলি তিনি উল্লেখ করেছেন এটা হচ্ছে একটি অর্থ নাফসিউ নফ্সের শপথ করেছেন আর যে এই নফ্সকে সুন্দরভাবে ফেতরাতের উপর রেখেছেন তাঁর শহর তিনি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজত দ্বিতীয় অর্থ হচ্ছে যে তিনি আল্লাহ তালা নফসকে যেমন সৃষ্টি করেছেন তেমনিভাবে মানুষকে যেমন সৃষ্টি করেছেন নফসরের মানুষ বোঝানো হয়েছে বা সৃষ্টি যে কোনো আত্মাকে বোঝানো হয়েছে সৃষ্টি করেছেন তেমনিভাবে তার মধ্যে তিনি প্রত্যেক সৃষ্টিকে তিনি তার সুষমভাবে সুন্দরভাবে সেটাকে তৈরি করেছেন এই কথাই অন্য আয়ত আল্লাহ তালা বলেছেন যে ফেতরাত আল্লাহ ফাতর সাহালিহা যেমনি ভাবে বলেছেন যে তিনি ফেতরা তো তৈরি করেছেন তেমনি বন্টন করেছেন নফস একটি সুষম সৃষ্টি সুন্দর সৃষ্টি মানুষের সৃষ্টির মধ্যে কোন রকমের খাদ আপনি পাবেন না কোরআনে করিমে আল্লাহ বলেছেন যে হাল তর মিন ফুতুল তুমি কি তার মধ্যে কোন খারাপ কিছু দেখতে পাচ্ছ কোন ত্রুটি দেখতে পাচ্ছ কিছুই দেখতে পাবে না তেমনিভাবে নবসকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহিন্ত বলেছেন মানুষের আঙ্গুলের মাথা পর্যন্ত তিনি সুন্দরভাবে সৃষ্টি করেছেন নফ্র সৃষ্টির শপথ তিনি করেছেন যে মানুষ দূরে যাওয়ার দরকার নেই তোমার নিজের মধ্যে অনেক নিদর্শন রয়েছে তুমি কি দেখতে পাচ্ছ না নফ্সকে এইভাবে তিনি তৈরি করেছেন যে মানুষ সুন্দরভাবে বুঝতে পারে তার চেয়ে সুন্দর সৃষ্টি আর কিছু নেই সেটা শপথ করে আল্লাহ বলছেন যে কাদ আফুল হম জাহা যে ব্যক্তি নফসকে পবিত্র রাখতে পেরেছে সে অবশ্যই সফল কাম হবে কাদ আফুল্লাহমেন জক্কা ওখদ খাহ আহমদাসা যে ব্যক্তি অন্যায়ের ভিতরে নফসকে প্রবেশ করিয়েছে অন্যায় কাজ করেছে অন্যায়ের ভিতরে চলতে চেষ্টা সারা জীবন অন্যায়ের মধ্যে চলেছে সবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্ত থেকে বের তার কোনো পথ নাই এবং সেটাই হচ্ছে জাহান্নাম খাওয়া সাহা তারপর আল্লাহ তালা কিছু উদাহরণ দিচ্ছেন প্রথম উদাহরণ হচ্ছে নফ্সো কিভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় নফস কিভাবে অন্যায় পথে পরিচালিত হয় কিভাবে অন্তরটা পবিত্র না হয়ে কলুষিত হয় তা উদাহরণ দিচ্ছেন আল্লাহ তালা তিনি বলেছেন যে তিনি একটা উদাহরণ দিয়ে বলেছেন কাজদাবাদ সামুদিতা সামুদ জাতি তাদের তবাহা সামুদ জাতি তাদের সীমা লঙ্ঘন দিয়ে তারা মিথ্যারোপ করেছিল সামুজাতির ইতিহাস হচ্ছে আরবেরই একটি জাতি সামুদাতি যাদের অবস্থান ছিল বর্তমান মদিনা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে এখনও সেটাকে মাদায়ন সোয়ালেহ বলা হয়েছে জায়গাটুকুতে সেখানে তাদের অবস্থান ছিল তাদের সেই জায়গাতে আল্লাহ তালা এক নবীকে পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে সয়ালেহ তাকে পাঠানোর পরে আল্লাহ তালা তাকে নিদর্শন দিয়েছেন সে নিদর্শন ছিল একটি উটনি আল্লাহ তালা বলেছেন যে হা দি না কাতুল্লা হাফিলাহ জমিনের বুকে এটা হচ্ছে আল্লাহ তালার নিদর্শন উষ্টি এই উষ্টি হচ্ছে জমিনের বুকে আল্লাহ নিদর্শন আল্লাহর উষ্টি বলা হয়েছে আল্লাহর উষ্ঠটি সম্মানের জন্য বলা হয়েছেন আল্লাহর নিজস্ব আল্লাহ সৃষ্টি একটি উষ্টি অর্থাৎ সেটা একটি নিদর্শন হিসেবে এটা মর্যাদা হিসেবে নবীর জন্য আল্লাহ তালা দিয়েছেন তারা মর্যাদা চেয়েছিল বলে সেটা দিয়েছেন সে মর্যাদা সবার কারণে সেটা দিয়েছেন এবং সেটা আল্লাহ তালা বলেছেন যে লাহাহা শিরবুন ওলাকুম শিরবুমি মায়ো সেই পুষ্টটি একদিন পানি পান করবে আর তোমরা দ্বিতীয় দিন পানি পান করবে বিভিন্ন বর্ণা থেকে দেখা যায় যে উষ্টি একদিনে পুরো পানি পান করতো তাদের কূপের দ্বিতীয় দিন তারা পান করতো উষ্টি সেদিন পান করতো না সেদিন উষ্টি দুধ দিত তাদের সবার জন্য কিন্তু তারা মনে করলো যে এটা তাদের একটা বিপদ যে উঁট একদিনের পুরো পানি পান করে ফেলে আর আমরা একদিন অপেক্ষা করো পানি পান করার জন্য এটা হতে পারে না এই জন্য আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন ইজিন বারাস কাহা এর পরবর্তী আয়াতে বলেছেন কীভাবে তারা সীমা লঙ্ঘন করলো তাদের মধ্যে সবচেয়ে বেশি যে অন্যায়কারী সবচেয়ে বেশি হতবাগা সে লাভ দিয়ে উঠলো যে কিছু না কিছু করা দরকার তার নাম কেউ কেউ বলেছেন কুদ্দারী সাহেব যে সে যাই হোক সবচেয়ে বড় হতবাগা এই লোকটি সে দাঁড়িয়ে বললো যে কিছু না কিছু করতে হবে সে করল কি আল্লাহ তালা বলেছেন যে ইসিমবা সাহা কক আলহাম রাসুল্লাহে না কতলা কি আহা আল্লাহ রসুল তাদেরকে বললেন যে আল্লাহর এই উঠনি কে তোমরা খারাপ অবস্থায় ফলা তোমার সু হবে কোন খারাপ ভাবে কোনো সোয়ার স্পর্শ করা চিন্তাভাবনা করো না কিন্তু তারা সেটা শুনল না রাসুল বলেন আরও বলেন যে আল্লাহর এই উটনির পানির ব্যাপারেও তোমরা কোন রকমের মন্তব্য করো না বা কোন বিরূপ চিন্তাভাবনা করো না যদি করো তোমরা ধ্বংস হবে বা কাকা আল্লাম না কাতাল্লাহে আল্লাহর রুষ্টি ও সুকি তার পানির ব্যাপারে তোমরা সাবধান হ্যাবু হু কিন্তু তারা নবীকে মিথ্যারোপ করলো যে কিছুই হবে না মনে করলো বৃক্ষেপ করলো না আকারু হা এভাবে তারা কি করলো আকারুহা। এই উষ্টিটাকে জবাই করে দিল জবাই করার কারণে আল্লাহ তালার আজাব নেমে আসলো কোরআনে কারিমন্য আয়তে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন তিন দিন অবস্থান করো তোমরা তোমাদের ঘরে পরিণাম ফল তোমরা দেখতে পাবেলিকা ওয়ায়ুন গাই মকজুব আল্লাহর এই ওয়াদা কখনো মিথ্যা হবার নয় আল্লাহ তালার কোনো ওয়াদা কখনো মিথ্যা হয় না তিনি যা ওয়াদা করেছেন সেটাই বাস্তবায়িত হয় দয়ালিকা ওয়ায়দুন গায়ুরু মকজুব এটা কখনো মিথ্যা হবা না ঠিকই তিন দিন পরে তাদের উপর বিপদ এসেছিল সে বিপদ আল্লাহ তালা বলছেন তাদের রব তাদের উপরে দম দামা নস্তা নাবুদ করে দিলেন তাদেরকে তাদের কিছুই বাকি রাখলেন তাদের উপরে কঠিন শাস্তি তাদের উপর নাজিল করে দিলেন তাদেরকে নিচ্ছিন্ন করে দিলেন ফসাউ তাদেরকে একবারে মাটির সাথে মিশিয়ে দিলেন তাদের অস্তিত্ব বিলীন করে দিলেন তাদের কিছুই বাকি থাকলো না ওলা আল্লাহ রবুল ইজত এর পরিণতি তিনি ভয় করেন না বড় মানুষ ভয় করবে এর পরিণতি কি যারা অন্যায় করছে অন্যায়ভাবে চলছে নবী আসুলদের বিরুদ্ধে চলেছে নবী আসুলদের নিদর্শনকে মিথ্যারোপ করেছে এরকম সামুদ জাতি এবং সামুদ জাতির মতো আর যারা আছে মক্কায় যারা অবস্থান করতো যে সমস্ত মানুষগুলো রসুল্লাহ সাল্লা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে তাদের উচিত তাদের এই বিরুদ্ধাচরণের পরিণাম ফল কী হবে সেভাবে ভয় করা আল্লাহ তালা তো ভয় করার প্রশ্নই আসে না তিনি কেন এটা বললেন যে তোমার ভয় করা উচিত আমি ভ্রূক্ষেপ করি না অর্থাৎ এই পরিণতি কি হবে তারাদের শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কাউকে ধ্বংস করার ব্যাপারে আল্লাহ তালার কোনো ভ্রুক্ষেপ নেই যদি আল্লাহ তালা নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহ তালার কোনো বন্ধাকে ধ্বংস করতে চান না কিন্তু যখন নাফরমানিতে লিপ্ত হয় হ্যাঁ না আলেখি তার কাছে এটা অত্যন্ত সহজ হয়ে যায় মনে রাখতে হবে আল্লাহ রবুল ইজ্জত কাউকে ছাড় দিলেও একেবারে ছেড়ে দেন না কখনো কখনো তিনি ছাড় দেন মক্কার মানুষদেরকে তিনি ছাড় দিয়েছেন কিছুদিন মক্কার মোহাম্মদ সাল্লি আসলাম এবং তার সাথীদেরকে তারা অত্যাচার করেছিল সে অত্যাচারের পরে তিনি তাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি ঠিকই তাদের উপরে সেই শাস্তি এসেছিল বড় বড় যে সমস্ত অন্যায়কারী ছিল যে সমস্ত পাপাচারী ছিল পাপিষ্ঠ ছিল জো ছিল তাদেরকে বদরের যুদ্ধে রসোল্লাহ সাল্লাহ সাল্লামের স্বাভাবিক ধ্বংস হতে দেখেছেন মারা যেতে দেখেছেন এবং তাদেরকে কালিবে বদর সে গর্তের ভিতরে ফেলে রসোল্লাহসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে আমরা আমাদের রব যা বলেছে তা পেয়েছি তোমরা কি তোমাদের রব বলেছে পাওয়ার সেটা কি পেয়েছ সাহাবা কারাম বললেন ইয়া রসোল্লাহ এমন লোকদের সাথে আপনি কি কথা বলছেন যারা একেবারে ময়লা দুর্গন্ধযুক্ত বস্তু হয়ে গেছে তাদের সাথে আপনি কেন কথা বলছেন তারা কি শুনতে পাচ্ছে রসোল্লা সাল্লা সাল্লাম বলেন যে আমি তাদেরকে যা বলছি তোমাদের থেকে তারা কম শুনছে না তুমি তোমরা কম শুনছো তারা আর বেশি শুনছে কথা দ্বারা দিয়ে আল্লাহনু বলেন যে আল্লাহ তহ তাদেরকে এই কথা শুনানোর জন্য হাইয়া হুম তাদের জীবিত করে সেটা শুনিয়ে দিলেন এমনি মৃতরা কিন্তু শুনতে পায় না শুধুমাত্র সালাম দেওয়ার নির্দেশনা আমাদের এসেছে সেখানে তারা কি শুনতে পায় এমন কোনো প্রমাণ আমাদের কাছে আসেনি সুতরাং আমরা বুঝতে পারি এটাই আমরা যেদিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ তালা কোনো পরিণামের ভয় করেন না আল্লাহ তালা যখন কোনো ওকেদারিকে আখুজোর্বিকা যখন কোনো জনপদকে ধ্বংস করতে চান তখন আল্লাহ তালা কী করেন ওকেদা রিকে আকুজর্বিকা ইজা আখাজ আখদাহ আলীমুন মুন্সাদ যখন তিনি কোনো জালেম কোনো অত্যাচারী কোনো জনপদকে তিনি ধরতে ইচ্ছা করেন তখন তিনি কঠোর ভাবে সেটাকে পাকড়াও করেন আল্লাহ এবং একটি বিরতির দিকে চলে যাচ্ছি সুতরাং আপনাদের থেকে এখনই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল বিরতির পর আমরা ফিরে এসেছি আমাদের সে আলোচনায় সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম একটি সুরার তাপসির নিয়ে আমরা এখন দ্বিতীয় আরেকটি সুরার তাফসির ইনশাআল্লাহ আলোচনা করব এ সুরাটির নাম সুরাত উল্লাঈল লাইল শব্দের অর্থ হচ্ছে রাত্রি রাত্রির জন্য আল্লাহ তালা সুরের নামকরণ করেছেন লাইল হিসাবে কারণ এই সুরার প্রথমেই ওয়াল্লা রাতের শপথ আছে ওয়াল্লাইল এই শব্দটি থেকে সুরের নামকরণ করা হয়েছে আমরা সুরাটি সুন্দরভাবে তেলাবাত করি ইনশাল্লাহ তার পরবর্তীতে আমরা সুরাটি তা সির দিকে যাবো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শপথ রাতের যখন তা ঢেকে দেয় অন্ধকার দিয়ে রাত দিনের আলোকে ঢেকে দেয় আলোকে ঢেকে দেয় অন্ধকারে সবকিছু ছেঁয়ে যায় এই সেটা শপথ করেছেন আল্লাহ তালা ওয়াল্লাই ওয়ান্লা তারপর তিনি শপথ করেছেন দিনের যখন সেটা উদ্ভাসিত হয় আলোকিত হয় সেটা আলো সদুর দিকে প্রকাশিত হয়ে পড়ে সেই দিনের তিনি শপথ করেছেন ওয়ামা খালা কদ্দাকার উনসা পুরুষ এবং মহিলা সৃষ্টির ব্যাপারটা নিয়ে তিনি শপথ করেছেন এখানে মান যিনি সৃষ্টি করেছেন তার শপথ হইতে পারে এবং সৃষ্টিটা আরও শপথ হতে সৃষ্টি করার তিনি শপথ করেছেন যে এই সৃষ্টিটাও একটা বিরাট জিনিস মানুষকে আল্লাহ তালা দুই রকমের সৃষ্টি করেছেন হয় পুরুষ নয় মহিলা এভাবে তিনি সৃষ্টি করেছেন তিনি প্রথমে শপথ করেছেন রাতের তারপর দিনের তারপর পুরুষ এবং মহিলা মানুষ নর এবং নারী দুইটা তিনি শপথ করেছেন এই শপথ করে তিনি বলসাচ্ছেন যে ইন্না সারিয়া কুমলা তোমাদের কর্মকাণ্ড তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের তম দেখেন কেউ কারো এই রকমের কারো এরকমের কেউ ভালো চায় কেউ মন্দ চায় কেউ দুনিয়ায় পেতে চায় কেউ আখ্রাত পেতে চায় কেউ কাফের কেউ ইমাদদার বিভিন্ন রকমের ইন্যা সারিয়া কুমলা সত্তা তোমাদের কর্মকাণ্ড বিভিন্ন ধরনের এবং বাস্তব যে মানুষের কর্মকাণ্ড বিভিন্ন ধরনের আপনি যে খেয়াল করেন প্রথম থেকে আল্লাহ তালা বিপরীতমুখী দুইটা জিনিসের শপথ করেছেন প্রথমে করেছেন লাইলে রাতের তারপর করেছেন দিনের তারপরে করেছেন নর এবং নারী আলাদা শপথ করার অর্থই হচ্ছে যে দুটি বিপরীতমুখী জিনিস যে জিনিসের উপর শপথ করেছেন তা বলেছেন ইন্না শাড়ি কুমড়া সাত্তা যেভাবে ওগুলি বিপরীতমুখী তেমনি হয় তোমাদের কর্মকাণ্ড বিপরীতমুখী কেউ ইমানদার কেউ কাফের কেউ ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে কেউ আল্লাহ সন্তুষ্টি চায় আল্লাহ সন্তুষ্টি চায় না তোমাদের কর্মকাণ্ড এই ধরনের কেউ সৎ কা করে কেউ করে না কেউ দান করে কেউ করে না এই জাতীয় প্রত্যেকটি জিনিসের দুনিয়াতে বিপরীতমুখী দুইটা ধারা আছে এই বস্তুটা আল্লাহ তালা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা এখানে শপথ করেছেন প্রথমে রাতের তারপরে দিনের তারপরে তিনি শপথ করেছেন নর এবং নারী শেষে বলছেন যে ইন্না সারিয়া কুমলা তোমাদের যে প্রচেষ্টা সেটা বিভিন্ন ধরনের সেটার ব্যাখ্যা তিনি দিচ্ছেন এরপরে ইন্না সারিয়া কুমলা সত্তা ফ আম্মা মান আড়তা ওয়াকা ওয় সদ্দা কাবিল হইস না ফা মান আড়তা ওয়াকা যে ব্যক্তি দান করলো বা আম্মা মান আড়তা দান করলো দিল কিসে দিল যেখানে আল্লাহ তালা সন্তুষ্টি আছে সেখানে দিল যেখানে আল্লাহর নির্দেশ আছে দেয়ার সেটা দিল বা আম্মা মান আড়তা দান করলো ওত্তাকা তাকেও অবলম্বন করলো ওত্যাকা গুরুত্বপূর্ণ হচ্ছে দান করার সাথে তাকে আর কি সম্পর্ক দান করা তাকোয়া বাদে হতে পারে দুনিয়ার কোন উদ্দেশ্য দান করলে তাকোয়াবিহীন দান হবে এবং সেটা তার বিরুদ্ধে যাবে অবাল হবে তার বিরুদ্ধে যাবে এবং কখনো কখনও সেটা শিরকে পরিণত হবে একটা মানুষ দান না করেও জানাতে যাওয়ার সুযোগ তার থাকবে কিন্তু দান করে যদি বিহীন দান হয়ে থাকে তখন সেটা হয়ে যাবে তার জন্য সবচেয়ে কঠিন পরিণতি তার জন্য ডেকে আনবে আমরা ভালো করে জানি ওই তিন ব্যক্তির ঘটনা যে ব্যক্তি দান করবে তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দান করেছে আল্লাহর রাস্তায় হাসরের মাঠে নিয়ে আসা হবে তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে তো আমি সম্পদ দিয়েছি কি করেছ সে বলবে যে যেখানে তোমার সন্তুষ্টি আছে বলে আমি জেনেছি সেখানেই আমি দান করেছি আল্লাহ তারা বললেন কাজাবতা তুমি মিথ্যা বলেছ তুমি দান করেছো এই জন্য তোমাকে যেন বলা হয় যে তুমি দানবীর দানবীর বলা হবে এই জন্য তুমি দান করেছ তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে করনি অর্থাৎ তাকাও অবলম্বন করেনি এই জন্য আম্মা মান আড়তা ওত্তাকা যে ব্যক্তি দান করেছে এবং তাকাও অবলম্বন করেছে তাকুয়া হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটি ব্যাখ্যা আমরা শব্দ দিয়ে দিতে পারবো না মানে একটা কথা দিয়ে দিতে পারবো না বরং এটাকে বুঝাতে হবে আমাদেরকে তাকোয়া কি জিনিস মানব জীবনে তাকোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস তাকা হচ্ছে এমন জিনিস আলিয়াদ মত অনুসারে যে এমন কাজ করা যে কাজ যেখানে আল্লাহ তালা তোমাকে যেন আল্লাহ নাফরমানির জায়গাতে তোমাকে যেন না পায় তো সন্তুষ্টির জায়গা যেন তোমাকে পায় আবার তিনি এটাও বলেছেন এমনভাবে কাজ করা যেন যেমন যুক্ত রাস্তাতে তুমি হাঁটছ কাফর গুটিয়ে হাঁটো যেন কাপড় যেন আটকে না যায় তার একটি মানুষ দান করার সাথে সাথে তাকেও অবলম্বন করবে এরকম যে এই দান যেন তার জন্য বিপরীত গুনার কাজ হয়ে না দাঁড়ায় যেন রিয়া যেন না হয় যেন শোনানোর জন্য না হয় সে যেন সবসময় মনে করে এই দানের যেন আখে তার কাজে লাগে একান্ত ভাবে যেন যেন সে দেয় বরং আল্লাহর জন্য গোপনে দিতে পারলে সেটাই তাকোয়া বেশি হবে কখনো যখন গোপনের প্রয়োজন হয় যেমন হাদিসে এসেছে সাতজনকে আল্লাহ তালা আশের নিচে ছায়া দেবেন তোর মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি দান করলো এমনভাবে যে তার বাম হাত জানলো না ডানহাত কি দান করেছে তার বোঝা গেল যে দান করতে হবে এমনভাবে তাকোয়া তার মধ্যে থাকতে হবে অহংকার করার জন্য নয় আহলাক তুমার লুবাদা এক সুরাই বলেছে আল্লাহ তালা যে কেউ কেউ বলেছে আমি অনেক সম্পদ ব্যয় করেছি দান করেছি যার এই অনেক সম্পদ ব্যয় করলেই তার যে গ্রহণযোগ্য হবে তা নয় তাকোয়া না থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না মানুষ অহংকার করে অনেক কিছুই দিতে পারে আল্লাহর দরবার সেটা লুসাবি জানাহা বারুদ্যা আল্লাসাবি জানাহা বাড়ুদে এক মাসির পরের মতো সেটার কোনো মূল্য থাকবে না তাকোয়া যদি না থাকে সেই দানের কোনো উপকার কোনো দিন কেউ দেখতে পাবে না আম্মা আমার আড়তা ওয় তাকা ওয়া সদ্দা কাবিল হোসনা এবং সে সত্য বলে বিশ্বাস করেছে সে বলে হোসনা হোসনা কি জিনিস হোসনা হচ্ছে ভালো জিনিস ভালো জিনিস কি আল্লাহর বলে যেই নির্দেশনা দিয়েছে শরীয়ত সে শরীয়ত পুরোটাই হোসনা আল্লাহর কালাম হোসনা আল্লাহর জান্নাত হোসনা সুতরাং বুঝতে হবে হোসনা অর্থ হচ্ছে সুন্দর জিনিস সুন্দর জিনিসকে যে সত্য রূপে সত্যায়ন করেছে ভালো বলেছে অসদ্দা কাবিল হোসনা তিনি সত্য বলেছেন সত্যায়ন করেছেন হোসনাকে যে ব্যক্তি দান করবে তাকব অবলম্বন করবে এবং হোসনাকে সত্য বলে মেনে নিয়েছে সেই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহতালা কি রেখেছেন তারপর তিনি বলবেন কিন্তু এর আগে আমাদের জানতে হবে যে হোসনা আসলে আল্লাহ আল্লাহতালার প্রত্যেকটি নির্দেশনায় হোসিনা ভালো আপনি সলা তদায় করবেন সেটাও ভালো জাকা তদায় করবেন ভালো শরীয়ত যে শরীয়তের প্রত্যেকটি কাজে ভালো এটা আপনাকে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা বন্ধার জন্য ইন্নাল্লাহ আল্লাহ ইয়া মুরব্বের ভাষা আল্লাহ তাল বলছেন কোনো ভাষা যেটা খারাপ অশ্লীল এমন কিছু নির্দেশনা দেন না শরীয়তের প্রত্যেকটি কাজ ভালো সুতরাং আপনি যদি কোনো আল্লাহ সন্তুষ্টি অর্জনের কাজ করতে চান সব ভালো কাজ করতে চান দান করবেন তাকে করবেন আর বড়ো কাজ হচ্ছে সদ্যা কাবিল হোসিনা আল্লাহ দেয়া শরীয়তে প্রতিটি জিনিসকে সত্যায়ন করবেন আল্লাহর দেয়া শরীয়তের মধ্যে দাড়ি আছে আপনি দাঁড়ির বিরুদ্ধে কথা বলবেন না আল্লাহর দেয়ার শরীরতের মধ্যে পর্দা আছে পর্দার বিরুদ্ধে আপনি কথা বলবেন না আল্লাহ দেয়া শরীয়তের মধ্যে আল্লাহর দিনকে বাস্তবায়নের কথা আছে আপনি এর বিরুদ্ধে কথা বলবেন না আপনার পরিবারে আল্লাহর দিনকে বাস্তবায়ন করুন আপনার সমাজে আল্লাহর দিনকে বাস্তবায়ন করুন আপনার রাষ্ট্রে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করুন আপনার যে ক্ষমতা আছে ক্ষত ব্যবহার করেন আল্লাহর বিধানকে কখনো খারাপ মনে করবেন না আল্লাহ ইস্তেফতার জন্য এখানে কোন না অর্থ বোধক নয় অব্বিকা নিজের শপথ করে আল্লাহ তালা বলছেন তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাত্তা ইউমু ক্যাফিমা সাজারাবাই না হম যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে অর্থাৎ রাসুলকে তাদের মধ্যে যা ঘটবে তার জন্য বিচারক হিসাবে মেনে না নিবেলা যে নির্দেশনা দিবেন যে বিচার ফসলা করবেন সেটার ব্যাপারে কোনো রকমের সামান্যতম কোনো অগ্রহণযোগ্যতার বা কোনো দ্বিদা থাকতে পারবে না কি দ্বিদা গ্রহণ করবে কি করবো না বা কেমন হলো এই সাথে থাকতে পারবে না তার অতিরিক্ত ঐসাল্লি মুতাসলিমা মেনে নিতে হবে মেনে নেওয়ার মতো অর্থাৎ সর্বান্তকরণে সেটাকে মেনে নিতে হবে আপনাকে এটা হচ্ছে আল্লাহ তালার নির্দেশ রসুল আল্লাহ সাল্লাহ আসলাম যা নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন তিনি শরীয়ত নিয়ে এসেছেন দিন নিয়ে এসেছেন তিনি আখলাক নিয়ে এসেছেন আল্লাহ তালার প্রতিটি নির্দেশনাকে সুন্দরভাবে মানা নামই হচ্ছে সদ্দা কাবিল হোসিনা রসুলের এই নির্দেশনাকে পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন আখড়াতের জিনিসগুলোকে আপনি তাসদিক করেছেন আমার যেভাবে আল্লাহ শরীয়তকে যেভাবে আপনি সত্যায়ন করেছেন তেমনিভাবে আখরাতে কি কি আসবে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন সে সবগুলিকে আপনি সত্যায়ন করেছেন তাহলে আপনি এই যে আল্লাহর সুসংবাদের অধিকারী হতে পারবেন আল্লাহ রসুল কি বলেছেন আখরাতে যে বস্তুর ব্যাপারে যেমন আল্লাহ তালা বলেছেন যে হাসর হবে আখরাত হবে সেটা আপনি স্বীকার করেছেন রসুল্লাহ সাল্লাই ইসলাম বিস্তারিত বর্ণনা করেছেন হাসরে কী না হবে না হবে তিনি বলেছেন কবর আজাব হবে কবরের প্রশ্ন উত্তর দিতে হবে তিনি বলেছেন মানুষের কর্মকাণ্ডের হিসাব দিতে হবে তিনি বলেছেন হাঁসরের মাঠে সমস্ত মানুষ একত্রিত হবে তিনি বলেছেন সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে সেখানে মানুষের হিসাব নেওয়া হবে কে কি করেছে সেটা সে দেখতে পাবে আমল নামা মানুষের হাতে উঠবে তিনি বলেছেন মিজান হবে সেখানে ওজন করা হবে সেখানে তিনি বলেছেন যে মানুষের তে বদলা নেওয়া হবে তিনি বলেছেন যে মানুষকে সেরাতের উপর দিয়ে পার হতে হবে তিনি বলেছেন সেখানে হাউদ আছে তিনি বলেছেন সেখানে কাউসারের পানি থেকে হাউদে আসবে তিনি বলেছেন কিছু মানুষ যারা বেদাত করবে তাদেরকে হাউজের পানি পান করানো হবে না তিনি বলেছেন যে এরপরে কান্তরা আছে সেখানে ইমানদারদের পরস্পরের মধ্যে যে সমস্ত ভুল বুঝাবুঝি সমস্যা হয় সেগুলি একে অপর থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার নেওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না সে কান্তরাতে পরিষ্কার হয়ে তারপর জান্নাতে প্রবেশ করবে মানুষ এবং জান্নাতে প্রবেশ করার পরে এই খোয়ান আল্লাহ সুরের মুলিন পরস্পর সামনি হয়ে ভাই হিসেবে পরস্পর যাপন করবে এই যে কথা আল্লাহ তালা বলেছেন এই যে রসুল্লা সাল্লা বলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে এগুলি সবগুলি হচ্ছে হোসনা সবগুলি ভালো জিনিস আল্লাহর এই হোসনা আখরাত যে জিনিসগুলি তিনি বলেছেন আখরাতের যে সমস্ত কর্মকাণ্ড তিনি হবে বলেছেন বা সল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে বলেছেন সবগুলিকে সদা তসদিক যদি না করি সদা কাবিল হোসনা হবে না তেমনিভাবে শুধু সদা কাবিল হোসেনের মধ্যে এই দুইটা আম এবং আল্লাহ তালার খবর অর্থাৎ নির্দেশনা দিন এবং শরীয়ত এবং শুধু যে নির্দেশনা তাই নয় আপনার ভিতরে যে সমস্ত বিপদ আসছে বিপদ যে আল্লাহ তালার পক্ষ থেকে আসে তিনি যে উদ্ধার করেন আর কেউ উদ্ধার করতে পারে না এই ইমানটুকু আপনার থাকতে হবে এই যে আল্লাহ তালা বলেছেন যে অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে সদ্যাকবেল হোসনা হোসনার উপরে বিশ্বাস করতে হবে হোসনা শুধু যে শরীয় তা নয় শুধু যে আল্লাহ দেয়া খবর বা রসুলের সংবাদ সেগুলি নয় বরং এর বাইরে মানুষের বিপদ আফদ সেগুলি যে বিফদ আফদে কেউ উদ্ধার করতে পারবে সেটাও আল্লাহ তালা বলেছেন রসুল বলেছেন সুতরাং সেগুলিকেও বিশ্বাস স্থাপন করতে হবে মোট কথা সদ্দা কাবিল হোসনা আল্লাহ তালার যে কালাম এই কালাম আল্লাহ তালার বাণী সেটা মকালা আল্লাহ যে সুন্দর সুন্দর কথা সে কোরআনে করিম সে কোরআনে করিমের পর সম্পূর্ণভাবে যারা বিশ্বাস্থাপন করবে তাকে আমি সহজ সরল পথের দিকে তাকে যাওয়া সহজ করে দেব সুতরাং সেই পথে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে আমরা কথায় কথায় সময়ের শেষ প্রান্তে চলে এসেছি এই সুরার বাকি তফসিল আমরা অন্য পর্ব করব সোহান আকালদিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ